السلام على عليه وعلى آله ومن دعا إلى يوم الدين. اللهم جعلنا معهم بمنك যে প্রান্তে বসে পিছ দেখছেন अपन प्रत्येक शुभेन्न धारा भाई कबिरा गुनाध किचार आजी जे पाप अनाचार और अबिचारे दुनिया के ध्वस कर दीचे परकाल के ध्वस कर देवे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 निजे कबीरा गुणा के बेचे थार्बुल आलमीपन हर परस्पर आलोचनार उद्योग कबुल कर बजे एक कबीरा गुना आलोचना करते चाहिए बड़ अपराध पर नहीं परस्पर आलोचना करते चाहिए सवधान और सतर्क हवारे हल बिना कारण जमात ड़े देनाजरे जमत परित्याग करा আল্লাহ সুফা আনহুয়ালা আমাদেরকে সৃষ্টিগতভাবে ভাবে থাকতে তৈরি করেছেন একা কি কেউ থাকতে পারে না আদম জান্নাতে একা না রব্বুল আলমিন তার জন্য তার সঙ্গী তৈরি করে দিয়েছেন তার মধ্যে দলবদ্ধতা সৃষ্টি করে দিয়েছেন একা কি নয় অন্য অনেককে নিয়ে থাকা শুধু তাইন আল্লাহ সুফা আলহ আদম সালাম থেকে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 দল ত্যাগ করা নিজের জন্মগত জন্মগত তাই সত্তার আকাঙ্ক্ষার বিপরীত আলা ইসলামী শরীয়তে বাধ্যতামূলক কিছু জামায়াতের ব্যবস্থা করেছেন যাতে করে সবাই একত্রিত হয় সৃষ্টির মূল আকাঙ্কার চেতনা প্রস্ফুটিত হয়ে ওঠে তাদের মধ্যে और विच्छिन्नता तर मध्य ना था बंधुगण ये जमात शब्द का शुरले बुझी जमात मान नाम जमात ईदर जमात जुमार जमात हाँ य तो तो अवश्य पशापाशी जमात मान एकत्रा संगब थ कारण नाम जमात ता हक वक्ति पास वक्त नाम जाम जुमार नाम जामात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 अंत टा तो सबाबुत्र आगे सन्तान दे के संग जम्धन शिक्षा देर बाच्च दे के एकत्रित बलो सात कंची सातटा बाशे कंची अथवा लाठी नहीं आसो आना हलो बाबा बल सब कटा एक साथसाथे बद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 যারা একত্রিত থাকে তাদের জন্যে আর তাই একত্রিত না থাকা কবিরাগুনা নিজের জন্য ক্ষতি নিজে নিজে ধ্বংস করার নামান্তর আবার এটা কবিরাগুনাও বটে এবার জামাত বলতে নামাজ জুমা ঈদ হ্যাঁ পাশাপাশি সংঘবদ্ধ সমাজবদ্ধ একত্রিত থাকাও আলাদা হয়ে যাওয়া আলাদা থাকা না কবিরাগুনা যে ব্যক্তি আলাদা হয়ে যায় আপদ বিপদ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 কুশল করতে কাপন পরাতে মাটিতে রাখতে কবরে রাখতে সংঘবদ্ধতার প্রয়োজন সবাই মিলে করতে হবে সবার উপরে ফরজ তবে এটা কেউ বিয়ে করবে নতুন জীবন গড়বে সাংসারিক জীবনে প্রবেশ করবে পূর্ণাঙ্গ জীবন লাভে ধন্য হবে নতুন ভবিষ্যৎ বংশধরদের কামনায় নর আর নারী স্বামী স্ত্রী হিসাবে এদের অবন্ধনে আবদ্ধ হবে সাক্ষী লাগবে সমাজে তা ঘোষণা করে দিতে হবে সংঘবদ্ধতা জমাতবদ্ধতা প্রয়োজন যে সমাজে মানুষেরা যত বেশি সংগবদ্ধ তত বেশি নামতপ্রাপ্ত তত বেশি সুখী আর সমৃদ্ধ আর যারা আলাদা আলাদা কোনোদিন সুখী হতে পারে না অন্তত জমাতবদ্ধ একত্রিত জীবন সঙ্গবদ্ধ পরস্পরের প্রেম প্রীতির বন্ধনের জীবন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 পরস্পর মারামারি পরস্পর কাটাকাটি একজনের একজনের সাথে মারামারি অবিশ্বাস এই সব কিছু এটি ব্যক্ত সমাজের পরিচয় বন্ধুগণ সংঘবদ্ধতা নিজের কল্যাণে দুনিয়ার কল্যাণে আর তাফার রকাত বিভক্তি নিজের অকল্যাণ নিজের ক্ষতি তাই কবি রাগনা বন্ধুগণ এই বিষয়টি নিয়ে আমরা আরো কথা বলব তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন लाहसल्लम प्रत्येक क्या मध्यम पंथा अवलम्बन करेख जो तुम्हारे काउ के तारल जाना नहीं जो पार्बे ना सहबी खान जिज्ञेस करल क्षम छबा से ही मुस्लिम चतुर्थ खंड क्या और जहान नाम विवरण अध्याय हादिस संख्या छ हजार सातश प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 কোথা থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হুসেন রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপনা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 ইমানের পরে সালাদ কায়েম করতে আদেশ করেছেন এবং সব জায়গায় বলেছেন আকিম ওসালাহ সালাত কায়ে কর সালাদ মানেই হল এটা রব আলিনার আদেশ আল্লাহ আলা সালাদকে জামাতের সাথে কায়েমের মাধ্যমে একটি সুন্দর সমাজের চিত্র সুন্দর সমাজের ভিত্তি প্রতিষ্ঠা করেছেন এবং মোহাম্মদ রসুল উল্লাহ সালাম তা বাস্তবে দেখিয়ে গিয়েছেন কারণ নামাজে ব্যক্তি যখন দাঁড়ায় সফ মিলিয়ে দাঁড়ায় রসুল সাল্লামের সাথ করেছেন অতীতের উন্মতির উপরে তিনটি ব্যাপারে আমাদেরকে প্রাধান্য দেয়া হয়েছে মর্যাদা বেশি করা হয়েছে তিনটি বাস্তবতা একা আমাদের নামাজের সফ। সফরস্তাদের নামাজের সফের মতো নামাজের সফ ফের সফের মতো ফেরেস্তারা কাতার বন্দী হয়ে এভাবে দাঁড়ায়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 অথবা পানি ব্যবহার করা তার জন্য জীবনের জন্য হুমকি হয় আর বড় যে কোনো ধরনের নাপাকি থেকে পবিত্র হওয়ার জন্য মাটিকে আমাদের জন্য পবিত্র বলে ঘোষণা করেছেন মাটি দিয়ে ত্যাম্মম করে পবিত্র হওয়া যায় এই ত্যাম্মমের বিধান পৃথিবীর আর কোন জাতির জন্য ছিল না সুতরাং এই তিনটি বিষয় আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে মর্যাদা দেয়া হয়েছে একটি হলো সব জায়গায় নামাজ জামাতের সাথে আদায় করা যায় আর দুই নাম্বার হলো আমাদের নামাজের নাম্বার হলো পবিত্র হওয়ার জন্য নাম তাইয়া বুম অতীতের কোনো জাতির জন্য ছিল না তো নামাজে সফ শুধু তাই না নামাজের সফের আরো একটি কারণ জামাতে এইভাবে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 পৃথিবীর ইতিহাসের কোন জাতি ধর্ম বর্ণ মত পথ সকল মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে এক সমান সবাই এমন আর কোনো নিদর্শন দেখাতে পারিনি নামাজের জামাতের মধ্যে যেমনটা হয় কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে দাঁড়াতে হয় মানে মুনি বনাই আমির অনাই ফকিরাই উঁচু আর নিচু অনাই সবাই সমান এক ইমামের পিছরে সবাইকে এক কাতারে দাঁড়াতে হয় আল্লামা ইকবাল রাহিবাহুল্লাহ সুন্দর করে বলেছেন সুলতান মাহমুদ আর তার চাপরাসীর নাম ছিল আয়াজ কোথায় সুলতান মাহমুদ আর কোথায় আয়াজ তিনি বলছেন নামাজের সফে যখন দাঁড়ালো একই সফে খারে হোগে মাহমুদ ও আয়াজ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে গিয়েছে সুলতান মাহমুদ এবং তার চাপরাসি আয়াজ ওখানে সুলতান মাহমুদও নাই চাকর আয়াজও নাই বরং দুইজনে আল্লাহ মিলে দাঁড়িয়ে শিক্ষা এই শিক্ষা যে জীবনে নিতে পারে না সে তো সমাজবদ্ধ হয়ে থাকতে পারে না তাই কবিরা গুনা যেতে হবে নিজের মধ্যে সবাই সমান কেউ উঁচু আর নিচু নই কালো আর ধলো ধনী আর গরিবের পার্থক্য নাই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 তিনি বলেছেন ওয়া ইয়ুলিহিমা মানুষ তোমার মধ্যে যদি সত্যি এমন কিছু থেকে থাকে যা দিয়ে তুমি গর্ব করতে পারো অহংকার করতে পারো তাই ফাত্তি ইনুয়াল মা গর্বের মূল বিষয় হলো মাটি আর পানি তো মাটিয়ার পানি থেকে সৃষ্টি হয়ে আদম আর হাওয়া থেকে জন্ম নিয়ে গর্ব কিসের অহংকার কিসের কি কিসের বরং সবাই সমান নামাজ এটা শিখায় পৃথিবীর আর কোন আর শিক্ষাটা পাওয়ার জামাত বাধ্যতামূলক জামাত জামাত পরিত্যাগ করা কবি রাখ জামাত এক নেতার আনুগত্য শিখায় হতে পারে অনেক মানুষ অনেক যোগ্য অনেকে কিন্তু যিনি ইমাম মুক্তাদি হয়তো ইমামের চেয়েও যোগ্যতা সম্পন্ন থাকতে পারে কিন্তু যিনি ইমাম হলেন তাকেই তার অনুসরণ করতে হবে তার পিছনে পিছনে চলতে হবে মুক্তাদি ইমামের আগে যদি চলে যায় মুক্তাদি ইমামের আগে চলে যাওয়া তার নামাজ ফাঁসেদ হয়ে যাওয়ার কারণ সাল্লাহম সাবধান করেছেন তো ইমাম একজন ইমামকে অনুসরণ করার বাস্তব শিক্ষা জামাতের নামাজের মধ্যেই একজন ইমামকে অনুসরণ করতে হবে। নেতাকে আনুগত্য করে এটা দুনিয়ার জীবনের জন্য কল্যাণের তাই জামাত ত্যাগ করা এক নেতার আনুগত্য থেকে বেরিয়ে আসার তাফারুকাতের শিক্ষা এই জন্য এটা নেতার আনুগত্য করার প্রশিক্ষণ বাস্তবে নেওয়ার জন্য জামাতে যেতে হবে সর্বোপরি ইসলামী সমাজ ব্যবস্থায় ইসলামী রাষ্ট্র এবং সরকার ব্যবস্থায় তথা মোহাম্মদুর রসুল উল্লাহ সাল তাল আলী হুসাল্লাম যে সরকার ব্যবস্থাপনা আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন যে রাষ্ট্র ব্যবস্থাপনা আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন এই রাষ্ট্র এবং সরকার ব্যবস্থাপনায় রাষ্ট্র এবং সরকারের সকল কার্যক্রম মানুষের সামনে প্রকাশিত হওয়ার সর্বোত্র সবার সাথে সম্পর্ক যোগাযোগ দেখা তথা রিলেশন হওয়ার অন্যতম শ্রেষ্ঠ একটি জায়গার নাম হলো নামাজ পাশক্ত নামাজে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 যিনি প্রধান নির্বাহী নির্দেশে তিনি যদি তার সকল অধীনস্থ তাদের মধ্যে আর থাকবে জামায়াতের সাথে নামাজের বাধ্যবাধকতা সুন্দর সমাজ আর রাষ্ট্রের অংশ এটা না থাকা ফিল রাখুনাছেন রাষ্ট্র ব্যবস্থাপনা সরকার ব্যবস্থাপনা পরিচালনার কর্তৃত্ব আল্লাহ যাদেরকে দেন ভালো বান্ধা তাদের দায়িত্ব হলো গ্রহিতাদের কাছে জাকাত পৌঁছে দেওয়া আমার মা ভালো কাজের আদেশ দেওয়া মন্দ থেকে নিষেধ করা বন্ধুগণ তাই জামাতের সাথে নামাজ এটি সুন্দর সমাজের জন্য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 সজ্ঞানে বিনা কারণে জামাত পরিত্যাগের মতো কবিরা ঘুনাথকে হেফাজত করুন আমি আসসালামাইকুমতুল্লাহ তোমাদের হাফেজ এব জান কেন উনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 জয়েন্ট ডাকির নায়ক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়